মো ভগবাসমো ভগুদে ওরন্ধ্রসনশা চক্ষুন্মীতাম নম বন্দেহম শ্রীগুশ্রিয়থর শ্রীগুন্ং শ্রীরূপ সাথম সন্দিত সৈত সাবধূত শ্রীরাধাষ্ণান ললি শখা দিব্যা বৃন্দারণ্যক্রুম শ্রীমনাগার সিংহাস্থ শিলগোবিদেবৈরে হরে হরে Hare. রাম হরে রাম মহাপ্রভুর সম্বন্ধে কিছু বলেছি যে মহাপ্রভুর অবিভাব তিথি গরপনিমা সামনে আছে এবং সেই জন্য সকলে যারা নিজেকে গড় আশ্রিত মনে করে তাদের কাতব্য আছে গড় অজ্ঞা পালন করা কি হচ্ছে মহাপ্রভুর আবিবাদ দিবসে যা গড় পূর্ণিমা গড় জয়ন্তী বলা হয় সেই উপলকেই উপলক্ষে মায়া পরে যাবে আপনাদের মধ্যে খেয় আছে মায়া মায়াপড়ে যাবেন এক সপ্তাহ পরে না সকালে এখানেই থাকবেন এখানে বিশদ ভাবে আপনি যাবেন এখানে মহাপ্রভুর সেটা উচিত কারণ মহাপ্রভুর প্রধান ভক্ত শ্রী শ্রীমদ ঐশি ভক্তিবের অন্তস্বামী প্রভুপাত এই কলের স্থানে হইলেন মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী পৃথিবীতে আছে যত নাগর আদি গ্রাম সবথ প্রচা হইবে মর নাম সেটা পূর্ণ করতে কলকাতা হচ্ছে কলি রাজা রাজধানী সেই জন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত শিলপ্রপাত এখানে আমি ভূত হইলেন সবকাল হত্য জীবের উদ্ধার করার জন্যে মহাপ্রভুর কৃপা দ্বারা সেই জন্য এই কলকাত হচ্ছে পরম তীর্থস্থান কেন কারণ এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে সেই জন্য সেই রকম হরতাল করে এখন আমি এখানে ছিলাম প্রায় পঁচিশ বছর আগে সেই সময়ও আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে চলে। সেই কারণে নেই করণ তীর্থস্থান করণশীল আদে অবিভাব এখানে ছিল এবং মহাপ্রভুর অবিরভাব ছিল মায়াপ ধামে এখন পর্যন্ত কিছু লোক বলে যে মহাপ্রভুর আসল জন্মস্থান হচ্ছে খুলিয়ায় খুলিয়া মানে নবদ্বীপ শহরে প্রাচীন না কিন্তু এই প্রাচীন গরিয়া গ্রন্থায় ভক্তি রত্না করে স্পষ্ট ভাবে লেখা হচ্ছে যে মহাপ্রভুর আবির্ভাব মায়া পড়েছিল সেই শব্দ মায়াপ লেখা হচ্ছে তবু প্রায় একশো কুড়ি বৎসর আগে পর্যন্ত মায়াপ সেই প্রায় একশো কুড়ি বৎসর আগে পর্যন্ত মায়াপ ধাম তো প্রায় লুপ্ত ছিল যে মহাপ্রভুর আবির্ভাব সেখানে ছিল কেউ জানতে না সেই সময় ছিল ঠাকুর চার ভক্তি ভবন এই কলকাতায় এখনো আছে খুব কম লোক জানে তিনি এই মহান বৈষ্ণব আচার্য ছিলেন গৃহস্থ আশ্রমে এবং তিনি সর্বপ্রথমে পাশ্চাত্য দেশে প্রচার করেছেন তিনি ছোট পুস্তিকা শ্রী চৈতন্য মহাপ্রভু ইজ লাইফ এন্ড প্রি সেই অর্থাৎ শ্রী তার জীবনে এবং বাণী এই ছোট পুস্তিকা ইংরেজিতে লিখেছেন এবং অনেক লাইব্রেরিতে এবং মনীষে পাশ্চাত্য দেশে দিয়েছেন এবং ভক্তি নাথ ঠাকুরের খুব বড় ইচ্ছা ছিল যে মহাপ্রভু ভবিষ্যৎ বাণী পৃথিবী চেয়ে আছে যত নাগ্রা দিগ্রাম সবথ প্রচা হইবে ময় না তো সেই ভবিষ্যৎ বাণী তো খুব শীঘ্র যে কিছুদিন পরে বেশি পরে না অল্প পরে মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে এবং অনেক বিদেশ থেকে মহাপ্রভুর ভক্তরা আমাদের বেঙ্গলি এবং ভারতীয় ভক্তরা সাথে হরি কীর্তন করবেন এবং পরস্পর অলিঙ্গন করে সকল দেশে লোকের একসাথে প্রেম ভরে বলবেন জয় সচি নন্দন জয় সচি নন্দন জয় সচিনন্দন গৌরহরি তো ভক্তি ঠাকুর অনেক প্রদান ছিল আমাদের উদাহরের জন্য তার এক অবদান ছিল তার এক সুপুত্র ছিল ভক্তি শ্রী রনশ ঠাকুর যার প্রধান শিষ্য ছিল ছিল এই শ্রী ভক্তি বেদন্ত স্বামী ভক্তিবেন ঠাকুর দর্শনে দেখেছেন যে এক জায়গা আছে মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর এবং অনেক ঐতিহাসিক ভৌগোলিক আ প্রমাণ সংগ্রহ করে তিনি গড় বিষ্ণু প্রিয়া মন্দির স্থাপন করেন শ্রীধাম মায় ভক্তিনাথ ঠাকুর তার জন্ম হলো ওলা গ্রামে সেটা বেনরেফ আসে বেনমনে কৃষ্ণনাগর আছে এবং ইনি প্রায় না সারাজীবনে না তিনি অনেক জায়গা ভ্রমণ করেন কিন্তু তা প্রধান বাসা স্থান ছিল এই কলকাতায় এবং ভক্তি শ্রীশ ঠাকুর তিনি ভক্তিনাথ ঠাকুরের পুত্র ছিলেন তো ভক্তিনাথ ঠাকুর কোন সাধারণ মানুষ ছিলেন না তিনি মহাপ্রদ মহাপ্রভু এক প্রতিনিধি আচার্য রূপে আমাদের মধ্যে উপস্থিত হইলেন আমাদের উদাহরণের জন্য এবং ভক্তি শ্রীর সর ঠিক সেরকম ছিলেন তো আমরা বলি যেই ভক্তি শ্রীধান ঠাকুর ভক্তিনের পুত্র ছিল এবং সাধারণ দৃষ্টিতেই সেটা এক ধর্থ কিন্তু সাধারণ মানুষ ছিলেন না ভগবান গীতায় শ্রীকৃষ্ণ বলেন জন্ম কারমাচমেই দিব্যম ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার জন্ম তথাকথিত জন্ম এবং আমা তথা কথিত কর্ম সাধারণ মানুষের মত না কারণ আমি দিব্য শ্রীকৃষ্ণ জন্ম কর্ম সবকিছু যা ইনি করেন সেটা অপ্রাকৃত অর্থাৎ ত্রিগুণে অতীত আমরা সকালে বিশেষ করে রজগুণ এবং থামগুণ এই দুই গুণে দারে প্রভাবিত হয় এবং কখনো কখনো আমাদের কিছু স্থিক প্রভাবও হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহয় অন্য যা অপরূপ হচ্ছেন গৌড় রূপ শ্রীকৃষ্ণ এবং তাদের সকল পার্ষদগণ। সকলে অপ্রাকৃত ভৌতিক প্রকৃতি কে অতীত ঠাকুর এবং ভক্তি শ্রী এবং সরস্বরী ঠাকুর তাদের মধ্যে সাধারণ দৃষ্টিছে পিতা পুত্র সম্বন্ধ আছে সেই জড় প্রকৃতি দ্বার সম্ভব নয় কারণ তারা উভয় বৈকুণ্ঠ মানুষ কিন্তু অনুভাবে সেই পিতা পুত্র সম্বন্ধ আছে মানে গুরু শিষ্য সম্বন্ধে ভক্তি শিরণ সরাসর ঠাকুর সদাইবা শিলভক্তি না ঠাকুরকে গুরু রূপে গ্রহণ করেন তিনি কখনো ভক্তিনাথ ঠাকুরকে বাবা ইয়া বাপ বলতেন না হচ্ছেন আমার গুরু এইভাবেই ভক্তিচীর শরীর ঠাকুর ভক্তিনাথ ঠাকুর কে মানতেন তো ভক্তিচীর শরীর ঠাকুর তার অবিভাব ছিল ফুরিধামে এবং ভক্তিনাথ ঠাকুরের আদেশে তিনি যুবকালে পড়ে নিবাস করেন ভক্তিনাভ ঠাকুর ভক্তি সিদ্ধান্সর ঠাকুর কে বলেন মায়াপড়ে মায়াপড়ে সেই বখর সেখানে গড় নাম গড় কাম ও এবং গরে ধামে সেবা নাম সেবা সেই থেকে পৃথিবীতে আছে যত নাগার আদি গ্রাম সবার প্রচা হইবে মরণাম নাম সেবা হচ্ছে গড় নাম জপ এবং কীর্তন নাম তো খ্রিস্ট নাম থেকে অভিন্ন কারণ গড় গড় ভগবান কৃষ্ণ ভগবান থেকে অভিন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ যজ্ঞ করেন মায়াপড়ে অর্থাৎ প্রতিদিন তিন লক্ষ নাম জপ করেন হরে কৃষ্ণনারক তিনি শত পূর্ণ করে। এইভাবে গড়া নাম সেবা করে। এবং গড় এক খাম হচ্ছে পৃথিবীতে আছে যত নাগারাদিগ্রাম সবথ প্রচা হইবে মরানা সেই গড় নাম সেবা পূর্ণ করে শিলভক্তি শ্রী মায়াপুর থেকে বেড়েছেন এবং এখানে কলকাতায় রাজার স্থানে তা গৌরিয়াম স্থাপন করেন গড় আকাম সেবা করার জন্য তবু তিনি মায়াপড়ে সদাইব তিনি সখাত ভাবে এবং বিপ্রলম্ব ভাবে দুই প্রকারে শিলভক্তি শ্রী রঞ্চেশ্বর ঠাকুর গড় ধাম করেন। তো ভক্তি শ্রী ছয় ছয় ঠাকরে অনেক শিক্ষিত এবং শিষ্য ছেলে যার মধ্যে ছিল এই শি ভক্তি বেদ স্বামী প্রভুপাত গুরুদেব অর্থাৎ ভক্তি শ্রী রাম সর ঠাকুরের ইচ্ছা দেশে গড় নাম ধাম কাম গড় পূর্ণ করেছে তো এই কলকাতায় আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্মরণ করি সেবন করি এবং তাদের তিনজন মহান মহান মহাভাগ প্রচারক ভক্তদে স্মরণ করি এবং তাদের থেকে আমরা কৃপা প্রার্থনা করি যে আমরা ও তাদের কৃপায় এক দিনে প্রকৃত ভক্ত হতে পারি এবং তাদের কাম গড় ভক্তি সেটা ও আমরা করতে পারব ভক্তিবিন ঠাকুর আমাদের সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে বৈষ্ণব ছরণে প্রার্থনা করা হয় হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি দিয়া পদ ছায়া ধরি তো এই সোদ হেমার ভক্তি ঠাকুর আমাদের অনেক অনেক খুব সার্থপূর্ণ উপদেশ দিয়েছেন খুব সরল এবং মধুর বাংলা ভাষায় বাঙ্গালী লোকেরা সবচেয়ে সবচেয়ে ভাগ্যবান এবং সবচেয়ে দুর্ভাগ্যবান আছে সবচেয়ে ভাগ্যবান কারণ মহাপ্রভুর অভিভাবক এই দেশে ছিল এবং মহাপ্রভুর সম্বন্ধে অনেক অনেক সুন্দর সাহিত্য রচনা করা হচ্ছে যার মধ্যে শ্রীচৈত শ্রীচৈত ভাগবত নরোতম সঙ্গীত এবং ভক্ত ঠাকুরে সকল সঙ্গীত এবং বই গ্রন্থ প্রধান রত্ন ঠাকুর অনেক ভয় অনেক বই অনেক বই লিখেছেন যার মধ্যে প্রধান আছে শ্রী চৈতন্য শ্রী কামৃত শ্রী জৈব ধর্ম শ্রী হরিনামে চিন্তামনি ইত্যাদি তো এইভাবে বেঙ্গালী লোকেরা সবচেয়ে ভাগ্যবান আছে ভক্তিনাথ ঠাকুর জৈব ধর্ম পুস্তকে সর্বপ্রথমে লিখেছেন যে সারা ব্রহ্মাণ্ডে এই পৃথিবী সবচেয়ে মহত্বপূর্ণ আছে সবচেয়ে ভালো এবং এই পৃথিবীর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত বর্ষ। ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গৌর দেশ এই পশ্চিমবাংলা এবং গৌর দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রী নবদ্বীপ ধাম দেখুন আপনাদের ভাগ্য এবং বেঙ্গালেরা সবচেয়ে দুর্ভাগ্যবান অথবা ভাগ্যহীন আছে কারণ নিজে ভাগ্য বুঝে না সেই জন্য সেলফোন বাজায় আপনারা কৃপা করে আপনাদের সব সেলফোন মোবাইল বন্ধ করুন থেকে ভালো ফেলে দেন দরকার মোবাইল এ কথা বলেন না হরে কৃষ্ণ বলো আপনার জীবন সফল হবে আমি এই কথা বলছি কিন্তু আমার সেলফোন আমি ফেলে দিই না কারণ আমার কখনো সেলফোন হল না সেলফোন কথা বলা থেকে ভগবানের সাথে কথা বলা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে লোকেরা আজকাল এত ব্যস্ত থাকে এখানে সেখানে খুব ব্যস্ত হয়ে চলে যায় এই হাতে সিগারেটকে আপনাদের গড় কথা গড় নাম বলা উচিত আপনারা ভাগ্যহীন আপনারা সকলে শিলপ্রিপায় গড় আশ্রিত আছেন গড় চেয়ে অন বেঙ্গলেরা বেশি দাম দেয় আজকাল লোকেরা মনে করে যে এই কথা বলে হয়তো আমাদের বিপদ হবে কিন্তু আমরা বলতে পারি গড় আমাদের রক্ষা করবে এক যারা আলো এখন বন্ধ হচ্ছে। তার গুরুত্ব মহাপ্রভু থেকে বেশি না গড় মামাথা চেয়ে অন মমাতা প্রশংসা করে গড়ে মমাতা গড় প্রেম সেটা আমাদের লক্ষ্য কিন্তু গড় প্রেম ছেড়ে আমরা আমাদের সকল সমস্যার সমাধান চাই রাজনৈতিক দ্বারে সেটা সম্ভব না কত বড় বড় লোক এসেছে চলে গেছে তো আমাদের আস হবে শ্রী গড় চরণে এবং যতক্ষণ পর্যন্ত আমরা মনে করে যে আমাদের ভাগ্য যে কোনো অনুভাবে হতে পারবে তখন পর্যন্ত আমাদের যা কিছু আমরা করি যা কিছু আমরা চেয়েছিলাম আমাদের শুধু অকল্যাণ হবে দুর্ভাগ্য হবে গ চরণ সত্য এবং আর সব কিছু মায়া মিথ্য কত বড় বড় লোক এসে যায় এক রকম কথা বলে কিন্তু আমরা যদি কথা না আমাদের সব কথা সব বেজাও তো আপনাদের ভাগ্য হবে আপনারা যদি সুদৃঢ়ভাবে গরণ ধরেন আপনাদের আমাদের আমাদের সকলে হবে আমরা যদি পুরো বিশ্বাসের সাথে গরণ সেবা করি ভাজ ভাই ছয় সুদৃঢ় বিশ্বাস করি লোচন দশ ঠাক আমাদের উপদেশ দেন পরম করুণ ফহুন দুইজন গৌরচন্দ্র সবই অবথা সার শিরোমণী কেবল আনন্দ খন্দ পরম করুণ ময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান ইনি ব্রহ্ম রুদ্রা ব্রণেন্দ্র শ্লোক কি আছে স্বয়ং ব্রহ্মাবেন্দ্র দেবতা শ্রীকৃষ্ণ স্তুতি স্থাপন করে এবং সেই শ্রীকৃষ্ণ পা বছর আগে অভিভূত হইলেন এবং আমাদের সকল পথিক জীবের উনি আমাদের ভগবা উপ এবং ইনি বলেছেন সর্বধমান আমার চরণে সর হাও সরণ নাও আর সকল ভৌতিক ধর্ম অপ ধর্ম কাল্পনিক ধর্ম ত্যাগ কর এই ধর্ম পালন করো এই ভক্তি ধর্ম আমার চরণে শরণ নাও এবং তুমি যদি এইভাবে করবে আমি তোমাকে তোমা। সকল পাব ফল থেকে রক্ষা করবো আমি তোমার সকল পাব ফলে কর্ম থেকে মুক্তি সাধন করব। মা সুচাহা চিন্তা করিও না শশী খ্রিস্ট সেইভাবে বলেন সে এই কি কৃষ্ণা পাঁচশো বছর আগে ফিরে গো রূপে। এবং আধুনিক যুগে লোকে খুব পথিত পাপপূর্ণ পরিস্থিতি দেখে এই কি কৃষ্ণ যে রূপে আসলেন সকলকে বলেন হরি কৃষ্ণ হরে কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ বলে সঙ্গে চলো এই মাত্র বিক্ষোচ রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই তো এই কি কৃষ্ণ কিন্তু এই বা কৃষ্ণ অতি দয়ালু রূপে আসলেন কৃষ্ণ থেকেই কে আরো দয়ালু হতে পারেন আর কেউ না কিন্তু এই কি কৃষ্ণ যখন রাধার সাথে সম্মিলিত রূপ হয় সেই এই কি খ্রিস্ট আরো দয়ালো হন তো সেটা আমাদের খুব খুব সরল এবং সুন্দর উপায় দিয়েছেন হরি কৃষ্ণ মহামন্ত্র যপ এবং কীর্তন ঘরে আমরা মহাপ্রভু পূর্ণা কৃপা লাভ করতে পারে তো আপনারা শ্রেষ্ঠ করুন গড় সেবা নাম সেবা গড় ধাম সেবা গড় খাম সেবা আপনাদের ভাগা আছে যে আপনার মহাপ্রভুর বাসা আপনাদের বাসা মহাপ্রভু ki? কি বেঙ্গালী নাকি বাংলা বাংলা না মহাপ্রভু ভাষা হচ্ছে গৌরিয়া ভাষা গৌরী এবং সাধারণ বেঙ্গালী সেইটা সাধারণ বাংলা সেইটা মহাপ্রভুর অপ্রাকৃত গৌরীয় ভাষার ছায়া রূপ আমি এখানে গেলাম সেই জিনিস কিনেছি সেলদে Jabo সেখানে হাওড়া স্টেশন থেকে রামপুরহাট যাব আগামী বা হইত তৃণমূল আসবে এইসব মহাপ্রভু বাসা না মহাবু এই BOLENA বাজে কথা বলেনা মহাপ্রভু কৃষ্ণ কথা বলেন গৌরিয়া বাসা এবং সাধারণ বাংলা বাংলা তাংলা সেটা মহাপ্রভু বাসা না তো বেঙ্গালি ছেলেন না তিনি কৃষ্ণ আপনাদের ভাগ্য হচ্ছে যে তিনি জগন্নাথ মিশ্র পুত্র রূপে এই পবিত্র গৌর দেশে অভিভূত হইলেন তো আপনারা এই সু আবস এই সুযোগ নেন যে আপনাদের জন্য মহাপ্রভু কৃপা লাভ করা খুব সহজ আছে এই আমাদের প্রার্থনা আমরা ছুটি মধ্যে যদি আপনারা দয়া করে নিজা গুনে আমাকে মার্জনা করবেন হরে কৃষ্ণ কোন প্রশ্ন যদি থাকে দয়া করে বলুন এবং আমি চেষ্টা করব উত্তর যেতে বাবু কৃষ্ণ ভাবাটা বলছে যে যখনই কোন সমস্যা হয় তখনই আমি সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শ্রম না এই ব্যাপারটা কি বুঝতে পারছেন না সেই জন্য ভগবত গীতায় আর একটা কথা বুঝতে হবে জন্য উপজন্য তত্ত্বদর্শী জনে খাচ্ছে আপনি করছেন আমি তত্ত্বদর্শী নই কিন্তু আমি মহান ছত্রদর্শের চরণ রজে প্রার্থী এবং সেই বলে আমার এই তো সাহস আছে এই প্রশ্নে উত্তর দিতে যে ভগবত গীতা কথা বুঝতে এই তো সরল না কারণ অনেক শব্দ ওই ভগবত গীতায় আলাদা আলাদা প্রসঙ্গে আলাদা আলাদা প্রয়োগ করা হয় যেমন কর্ম যোগা আত্মা তো অন্য অন্য এই সকল শব্দে প্রয়োগ করা হয় এবং ঠিক সেই শ্লোকে প্রসঙ্গে তার অনুসারে বুঝতে হবে গীতায় শ্রীকৃষ্ণ বলেন স্বার্ম নিধনা স্বর্ম পালন করা হয় করতে হবে তো স্বধর্ম সেটা কি স্বধর্ম মানে তারা ব্রাহ্মণ ক্ষত্রী বৈশ শূদ্র তো বর্ণ অনুসারে তাদের আচরণ এবং করতে হবে তো ভগবান শ্রীকৃষ্ণ ধর্মস্থাপন স্থাপন করার জন্য আসলেন কারণ এই বর্ণাশ্রম ধর্ম হচ্ছে ভগবানের বিধান মানব সমাজের মধ্যে শৃঙ্খলা স্থাপন করার জন্যে এবং বান আশ্রম বানাশ্রম বান আশ্রম সভাতে ধর্ম পালন করা হয় সাধারণ ধর্ম এবং সেটা সেই বান আশ্রম সেই বিধান যদি না থাকে তাহলে এই সমাজে অনেক বিশৃঙ্খলা হয় যা আমরা আজ খাও প্রথক্ষ দেখছি তো সেই বিধান আছে সমাজে সাধারণ শৃঙ্খলা রাখা করার জন্য কিন্তু সেটা পরম ধর্মে চরম স্তর নাই এইসব সমাজে শৃঙ্খলা রাখার জন্য তার উদ্দেশ্য আছে যা লোকেরা শান্তি পূর্ণ অবস্থায় অথ ব্রহ্ম জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে পারে ফরম সত্য কি আছে ফরে ওই ব্রহ্ম অনুসন্ধান করে তার ফরি সেই সেই বুঝতে পারে বাহু নাম জন্ম নাম অন্ত জ্ঞান বাহন মাম প্রে বাসুদেব স্বমিত সমাহাত্মদূর ল অনেক অনেক জন্মের পরে জ্ঞানীজন বুঝতে পারে যে ধর্ম চরম স্থ হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্তি কর এবং সেই সময় তারা সাধারণ ধর্ম ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হবে তো এই দুই কথার মধ্যে দ্বিধা হচ্ছে না তো সাধারণ লোকের জন্য সাধারণ ধর্ম পালন করা দরকার আছে সেটা লোকের যদি পালন না করে তাহলে তারা অনেক রকম ভাব করবে এবং তাদের জন্য উত্তম ধর্ম পরম ধর্ম কৃষ্ণ ভক্তি ধর্মপ্রাপ্ত করা প্রশ্ন হবে না কিন্তু যারা আধ্যাত্মিক বিচারে উন্নত আছে তারা বুঝতে পারে যে এই সাধারণ ধর্ম খুবই ভালো হলেও সাধারণ লোকদের জন্য সেটা চরম স্তর না চরম হচ্ছে সকল সাধারণ ভৌতিক বিচা ছেড়ে আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত হতে অর্থাৎ খ্রিস্ট ভক্তি করে শুদ্ধ খ্রিস্ট ভক্তি তো এই গভীর বিষয়ে আরো বিশদ ভাবে চর্চা আছে শ্রী চৈতন্দ্রের চরিত্রেতা রামানন্দ সংবাদে হরেকৃষ্ণ